রমাদান উপলক্ষে রিন বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা রাসুল্লাহ আলহিমকে কাছ থেকে দেখব কেমন ছিলেন তিনি কারা ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাক ইনশাল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম আজকের পর্বে আমরা রসদাল্লাহ আলী ওয়াসালামের নামাজ রোজা হজ জাকাত এই বিষয়ের ইবাদতের আলোচনা করব না বহু সংখ্যক হাদিসের মাধ্যমে এই দিকগুলোর বর্ণনা পাওয়া যায় যা প্রচুর হাদিস গ্রন্থ এবং অন্যান্য বইতে বর্ণিত আছে আমরা চাচ্ছি এখানে কেবল নবীজির ইবাদতের তিনটি দিক নিয়ে আলোচনা করতে এক চিন্তা গবেষণা দুই জিহাদ তিন জিকির ও দোয়া প্রকৃত অর্থে তার জীবনের পুরোটা বলা জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ইবাদত তার প্রতিটি আমল হলো এক একটি জীবন্ত দৃষ্টান্ত যা প্রতিটি মুসলমানের অনুকরণ করা এবং তার পথের অনুসরণ করা একান্ত অপরিহার্য আল্লামা কাস্তাল আলী রহমাহুল্লাহ তার মওয়াহিব গ্রন্থে বলেন বান্দা তার প্রতিপালকের যত নিকটতর হবে আল্লাহর জন্য তার সাধনাও তত বেশি হবে তার রসুলসালু আলিয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে ইবাদত পালনের সর্বাধিক পরিশ্রমী ও উদ্যমী মৃত্যু পর্যন্ত তিনি এমন ইবাদতের প্রতি যত্নবান ছিলেন প্রথমেই আসছি চিন্তা গবেষণার ইবাদত নিয়ে আবু ওয়াইন রাহেমাহল্লা বলেন নুহাইক এবিন সিনান নামক এক ব্যক্তি আবদুল্লাবিন মাসুদ রাদিল্লা আনহুর কাছে গেল সে বলল আমি নামাজের এক রাকাতে বড় চূড়া পড়ব এ বিন মাসুদ রাদুল্লাহ আনহু বললেন কবিতার মতো দ্রুত পর্বে অনেক মানুষ আছে যারা কোরআন তেলাবাত করে কিন্তু তা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে না কিন্তু সে যদি আন্তরিকভাবে পড়ত তাহলে তা তার অন্তরে বদ্ধমূল হতো এবং উপকার লাভ করত কোরআন কেবল তেলওয়াতের জন্যই নাজিল হয়নি বরং নাজিল হয়েছে মানুষ যেন প্রথমে নিজের জীবনে এবং পরবর্তী ধাপে সামাজিক জীবনে আয়াতের বিধান বাস্তবায়ন করে আল্লাহ আল্লাতালা কোরআনের বিভিন্ন স্থানে বারংবার বলেছেন লি কৌম ইয়ে তাজাকুন লি কৌম ইয়ে তাজাক্কর লি আলবাব লি কৌম অর্থাৎ উপদেশ গ্রহণকারী চিন্তাশীল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য নিশ্চয়ই বিবেক খাটানো ও চিন্তাভাবনা করা আল্লাহতালার অন্যতম একটি আদেশ এবং তার ইবাদত ও আনুগত্যের মধ্যে সামিল আবদুল্লাবেন আব্বাস রাজ আনহু বলেন একবার আমি আমার খালা মাইমোনার ঘরে একরাতে থাকলাম দেখলাম রসদ্সাল আলি আসলাম তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন এরপর শুয়ে পড়লেন যখন রাতের তৃতীয় প্রহর হল তিনি উঠে বসলেন এবং আকাশের দিকে তাকিয়ে পাঠ করলেন নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বিবেক সম্পন্ন লোকদের জন্য সুরা আলে ইমরান আয়াত একশো নব্বই এরপর রসুল সাল্লাহমু আলি আসাল্লাম অজু হলেন দাঁত মাজন করলেন এবং এগারো রাকাত নামাজ পড়লেন কিছুক্ষণ পরেই বিলাল রদে আলাহ আনহু আজান দিলেন রসুদ সাল্লা আলিয়াম দুই রাকাত নামাজ পড়ে বের হলেন এবং ফজরের নামাজ পড়লেন হুমায়ুদিন আবদুর রহমান এবং আউফ রদ আনহু থেকে বর্ণিত একজন সাহাবি বলেছেন কোন এক সফরে আমি রসুদ সাল্লু আলিউলামের সঙ্গে ছিলাম রসুদ সাল্লাহু আলি আসলামকে নজরে রাখার নিয়ত করলাম দেখব নামাজে তিনি কেমন করেন রসুদাল্লু আলিউলাম এসেন নামাজ পড়া হলে রাতের কিছু অংশ ঘুমালেন এরপর ঘুম থেকে উঠে দিগন্তের দিকে তাকিয়ে বললেন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 পরিগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও হে আমাদের পালনকর্তা নিশ্চয়ই তুমি যাকে দোজকে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই হে আমাদের পালনকর্তা আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের পালনকর্তা অতপর আমাদের সকল গুণাহ মাফ করো এবং আমাদের সকল দোষত্রুষ্টি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে হে আমাদের পালনকর্তা আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রাসুলগণের মাধ্যমে এবং কেমতের দিন আমাদের ইউকে তুমি অপমানিত করো না নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না সুরা আলে ইমরান আয়াত একশো থেকে চুরানব্বই তারপর তিনি তার নামাজের কথা উল্লেখ করলেন বর্ণিত দুটি হাদিসের প্রথম হাদিসে এই আয়াতটি তিলামাতের সময় আকাশের দিকে তাকানোর কথা এসেছে এবং দ্বিতীয় হাদিসে এসেছে দিগন্তের দিকে তাকানোর কথা আর কেনই বা নবীজি করবেন না অথচ কোরআনে এসব আয়াত আমাদের সামনে বর্ণনা করেছে যে জ্ঞানীরা আয়াতগুলো তিলওয়াত করেই ক্ষান্ত হন না বরং তাতে গভীরভাবে ভাবনা করে থাকেন পূর্বশহীদের চিন্তার ইবাদত পূর্বশহীদের জবানি থেকে বহু বক্তব্য বর্ণিত হয়েছে যা এই ইবাদতের প্রতি তাদের গুরুত্বারোপ ও যত্নবান হবার প্রমাণ বহন করে হাসান আল বা রহমাহুল্লাহ আম এর আব্দে কায়েস রহেমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আমি একজন দুইজন তিনজন নয় অনেক সাহাবিদের বলতে শুনেছি ইমানের আলো অথবা জ্যোতি হলো চিন্তা গবেষণা আবদুল্লা এমএ আব্বাস রাদিল্লা আনহ বলেন ভাবনা করে ধীর গতিতে দুই রাকাত নামাজ পড়া ভুলোমন নিয়ে সারা রাত ধরে ইবাদত করার উত্তম আবু সুলাইমান দারানি রহেমাহল্লাহ বলেন আমি ঘর থেকে বের হবার পর যে জিনিসে দৃষ্টি পড়ে দেখি আমার উপর রয়েছে আল্লাহ নেয়ামত। এবং আমার জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় হাসান আল বাসী রহম্লা বলেন কিছুক্ষণের ভাবনা রাতভর নামাজের থেকে উত্তম সুফিয়ানা রহিমাহুল্লা বলেন চিন্তা একটি আলো যা মানুষের অন্তরে প্রবেশ করে অমর ইবিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর স্মরণ সম্পৃক্ত আলোচনা একটি ভালো কাজ বটে তবে আল্লাহর নিয়ামত নিয়ে ভাবনা করা উত্তম ইবাদত তার সম্পর্কে বর্ণিত আছে একবার সতীর্থবর্গের সামনে তিনি কাঁদছিলেন কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন পৃথিবী ও এর কামনা নিয়ে ভাবলাম তাতে এই শিক্ষা পেলাম যে সমস্ত আস্বাদ ও কামনা শেষ হয়ে যাবে এক পর্যায়ে তা বিষাদে পরিণত হবে নিশ্চয়ই পৃথিবীতে রয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ মোহাম্মদ বিন ওয়াসি রহমল্লাহ বলেন বস্ত্রার এক ব্যক্তি আবুজর রাদিল্লা আনহুর মৃত্যুর পর তার স্ত্রীর কাছে গিয়ে আবুজর রাদুল্লাহ আনহুর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন তিনি সারা দিন। ঘরের কোণে বসে চিন্তা ভাবনা করতেন হাসান আল বাসির রাহম বলেন যার কথা প্রজ্ঞাপূর্ণ হবে না তা অনর্থক যা নিরাপত্তা চিন্তার কারণ হবে না তা গলত এবং যা দৃষ্টি শিক্ষা গ্রহণের জন্য হবে না তা অহেতুক চিন্তা গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর এখন আসছি আমরা জিহাদ সম্পর্কে জিহাদ একটি ইবাদত ইসলাম বেত্তাদের বিরাট একটি অংশের অভিমত হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা ইসলামের ষষ্ঠতম রোকন কোরআনে বহু সংখ্যক আয়তের মাধ্যমে জিহাদের নির্দেশ দিয়েছে এবং মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছে মহাজীবেন জাবাল রদিল আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি ইসলামের রোকন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন রসদ সাল্লা আলাইসালাম একবার বললেন আমি কি তোমাকে শীর্ষ বিষয় তার ভিত্তি এবং তার সর্বোচ্চ চূড়ার কথা বলবো না সকলে আমরা বললাম অবশ্যই বলুন আল্লাহ রসুল তিনি বললেন শীর্ষ বিষয় হচ্ছে ইসলাম তার ভিত্তি হলো নামাজ আর সর্বোচ্চ চূড়া হল জিহাদ কোনো যুদ্ধ আল্লাহর পথে জিহাদ বলে গণ্য হবে তখনই যখন তা আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্য হবে রসদু আলি আসালাম বলেন যে ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার লক্ষ্যে যুদ্ধ করবে সেই আল্লাহর পথে জিহাদ করছে রসদু আলিউসালাম জিহাদ করে গেছেন তা সুদীর্ঘ জীবন জুড়েই হোক তা মক্কাতে কিংবা মদিনায় বিষয়টি রসদাল্লাহু আলি আসালামের সিরাত পাঠকদের मोटे अजाना नयी मक्काय थे मुश्रीद बिुदे लड़ेन एरपर मदिनाए गए मुनाफिक और काफिर बुद्धे जिहद करुद्धे निजी नेतृत्व दिए सारिया सहबी पाठिए मृत्यू प्राकाले ओसामा बीन जायेद रदिल्लाह आनहुर नेतृत्व एक सेंदल पाठिए जरा मदिनार सीमाना पार होते जसद सल्ला अलहसलम ओफात हो जाए अथच ओसामा बीन जायेद रदिल्लाव आनहू के निज हाथ पतका तुले दिए জিহাদ একটি চলমান ইবাদত জিহাদ চলতে থাকবে মানুষের শেষে এই মহাবিশ্বের সকল কর্তৃত্ব আল্লাহর হাতে চলে যাওয়া পর্যন্ত আল্লাহ বলেন তোমরা ওদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না ফাসাদ নিঃশেষ হয় এবং আনুগত্য রূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আনফাল আয়াত উনচল্লিশ রসদ সাল্লু আলিউসালাম বলেন আমার উম্মতের একটি দল অনবরত কেয়ামত পর্যন্ত বিজয়ী বেশে সত্যের পক্ষে জিহাদ করতে থাকবে সালামা এ নুফাইল কিন্দি রাজিয়াল আনহু বলেন আমি রসুল সাল্লাহু আলিউসালামের সাথে বসা ছিলাম এক ব্যক্তি বলল আল্লাহ রসুল লোকজন ঘোরাগুলো দুর্বল করে ফেলেছে অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে তারা বলছে আর জিহাদ নেই যুদ্ধ তার সামগ্রিক বোঝাসহ থেমে গেছে রসুদ্সাল্লাহু আলিউসলাম সামনে অগ্রসর হয়ে বললেন তারা মিথ্যা বলছে এখন এই এখনই যুদ্ধের সময় হয়েছে আমার উম্মতের এক দল কেমন পর্যন্ত সর্বদাই সত্যের পক্ষে লড়তে থাকবে আনাসাবেন মালিক রাদিল আনহু থেকে বর্ণিত রসুলসাল্লু আলিউসালাম বলেন জিহাদ চলতে থাকবে আমি প্রেরিত হওয়া থেকে নিয়ে দাঁজালের সাথে লড়াইকারী আমার সর্বশেষ উম্মত পর্যন্ত জিয়া থেমে যাওয়া সম্ভব কীভাবে হবে আল্লাতালা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের অবস্থান সম্পর্কে বলেছেন কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যেই পর্যন্ত না ওরা তোমাদের ফিরিয়ে দিচ্ছে তোমাদের ধর্ম থেকে যদি ওরা সক্ষম হয় সুরা বাকারা আয়াত দুইশো অন্যত্র আল্লাহ তালা বলেন ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনই সন্তুষ্টি হবে না যে পর্যন্ত না আপনি ওদের ধর্মের অনুসারে হয়ে যান সুরা আল বাক একশো বহু সংখ্যক আয়াত ও হাদিসে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে রসদাল্লাহুআ আলী আসলাম জিহাদের সরঞ্জাম সংগ্রহ এবং শক্তি সঞ্চার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান করেছেন প্রস্তুতি গ্রহণের তিনটি দিক রয়েছে মানসিক শারীরিক ও বস্তুগত মানসিক প্রস্তুতি প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সে জিহাদের আমলে শরিক হওয়া ও যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় কোনো ব্যক্তিরই জিহাদ থেকে বিরত থাকার অনুমতি নেই শুধু কোরআনে যেসব রুগ্ন ও বিকলাঙ্গ মানুষকে ছাড় দেওয়া হয়েছে তারা ছাড়া আবু হুরাইন আদ আহু থেকে বর্ণিত রসদাল আলহিস্লাম বলেছেন যেই ব্যক্তি মারা গেছে অথচ কখনো জিহাদ করেনি এবং তার অন্তর জিহাদের তামান্নাও করেনি তবে সে মুনাফেকদের দলভুক্ত হয়ে মারা গেছে যে মুসলমান জিহাদ বিষয়ক আয়াত তিলাওয়াত করে এবং জিহাদের ফজিলত সম্বলিত হাদিস অধ্যয়ন করে এবং যে মুসলমান মুনাফেকদের দলভুক্ত হয়ে মরতে ভয় পায় তাদের উচিত নিজের পক্ষ থেকেই আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের জন্য ছুটে যাওয়া এভাবে ইসলাম মানুষের অন্তরের পরিবেশকে জিহাদের জন্য প্রস্তুত করে তোলে সুতরাং রাষ্ট্রীয় চাপের কারণে নয় বরং যান মাল খরচ করে ই মানি প্রেরণায় মুসলিমদের জিহাদে ছুটে যেতে হবে শারীরিক প্রস্তুতি আল্লাহরপথে জিহাদের জন্য রসুলসাল্লু আলিউসালাম সাহাবিদের বিভিন্ন রকমের শরীর চর্চার প্রতি উৎসাহ দিতেন দেন। তার দেহ সুগঠিত হয় এবং যুদ্ধের ময়দানে সে শক্তিমত্তার পরিচয় দিতে পারে তাই রসুলসাল্লু আলিহাস্লাম সাহাবিদের ঘোরদৌর ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদির প্রতি তাদের মনোযোগী করতেন নিজে উপস্থিত থাকতেন এবং তাদের সাথে অংশগ্রহণ করতেন তীর নিক্ষেপে উৎসাহ প্রদান করেছেন এবং নিক্ষেপ কর্মে উৎসাহ প্রদানের জন্য তিনি বলেছেন যে ব্যক্তি তীর নিক্ষেপের পদ্ধতি জেনেছে এবং তা থেকে বিরত থেকেছে সে আমাদের দলভুক্ত নয় অথবা তিনি বলেছেন সে নাফরমানি করছে একবার রসদাল্লু আলি ওস্লা মেম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তোমরা স্বার্থানুযায়ী প্রস্তুতি গ্রহণ করো শুনে রাখো নিক্ষেপনি আসল শক্তি নিক্ষেপনি আসল শক্তি নিক্ষেপনি আসল শক্তি অন্য হাদিসে তিনি বলেন তোমাদের কেউ যেন তীর দিয়ে খেলতে অপারগ না হয় এভাবেই তিনি খেলাধুলার চেষ্টাকেও কাঙ্ক্ষিত কাজে বদলে দিয়েছেন কেননা দিনের মধ্যে অনর্থক কাজের কোনো জায়গা নেই কারণ সময় অনেক মূল্যবান অনর্থক কাজে সময় নষ্ট করার কোনো মানে নেই তাই ঘোড়ায় আরোহণের অনুশীলন এবং ঘোর দৌড়ের চর্চা করা উচিত যেতো ইসলাম এ বিষয়ে উদ্ভুদ্ধ করেছে তবে যদি ইসলাম যে উদ্দেশ্য নির্ধারণ করেছে তা ব্যত ভিন্ন নিয়তে শেখা হয় তাহলে কোনোই উপকার হবে না হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন ঘোড়া তিন প্রকারের এক প্রকার মানুষের স্বভাবের কারণ এক প্রকার মানুষের দোষ ত্রুটির আবরণ আরেক প্রকার মানুষের পাপের বোঝা এরপর তিনি বলেন যে ব্যক্তি তার ঘোড়াকে অহংকার ও লোক দেখানোর জন্য বাঁধে এবং মুসলমানদের বিরুদ্ধে করে তার জন্য তা পাপের প্রস্তুতি। পরিস্থিতিতে কেবল মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকলেই হয় না বরং অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের প্রস্তুতি দরকার আছে কোরআনে বিষয়টি স্পষ্ট করে আয়ত এসেছে আল্লা তালা বলেন আর তোমরা কাফের দিন মোকাবেলা করার জন্য তোমাদের সাধ্যানুযায়ী সমশক্তি ও পালিত ঘোরার দল প্রস্তুত রাখো যার দ্বারা তোমরা ভীত সন্তুষ্ট রাখবে আল্লাহর দুঃশ্মন ও তোমাদের দুঃশ্মনদের সুরা আনফাল আয়াত ষাট রসুল্লা সাল্লু আলাইসালাম অস্ত্র শস্ত্র তৈরি এবং যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত করণে মনোযোগী হবার প্রতি উৎসাহ প্রদান করেছেন উকবা এমন আমির রাদুল্লাহ আনহু বলেন আমি রসুলসাল্লাহু আলাইহামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহতালা একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন নির্মাতা যে তার নির্মাণে কল্যানের প্রত্যাশা করেছে নিক্ষেপকারী এবং যে করিয়ে দিয়েছে জিহাদের পর যে তৃতীয় বিষয়টি ছিল তা হচ্ছে জিকির ও দোয়া আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত এবং জবানের মাধ্যমে আদায়কৃত ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াতের চেয়ে উত্তম কোনো ইবাদত নেই আর প্রয়োজন মিটানোর সর্বোত্তম পন্থা হচ্ছে দোয়া আল্লাহ বলেন জেনে রাখো অন্তঃসমূহ আল্লাহর স্মরণেই প্রশান্তি পায় সুরা আর রাত আত আটাশ আল্লাহ আরো বলেন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করতে থাকো সুরা আহজাব আয়াত এবং বেয়াল্লিশ আই সারাদ আনহা বলেন রসদাল আলিয়াসাল্লাম প্রতিটি সময়ই আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন আবদুল্লাহ বিন বসুর আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল আল্লাহ রসুল শরীয়তের অধিক বিধিবিধান পালন করা আমার জন্য কষ্টকর এমন কিছু বলে দিন যা সর্বদা পালন করে যাব রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বললেন সর্বদা আল্লাহর জিকিরে যেন তোমার জবান তরতাজা থাকে এভাবেই রসুল সাল্লাহু আলহিহাস্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন এবং মানুষকে জিকিরের উপদেশ দিতেন হাদিসে আছে রসদ্সাল্লাহু আলিয়ালাম বলেন একাকি অবস্থানকারী দল অনেক অগ্রসর হয়ে গেছে সাহবারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল একাকি অবস্থানকারী কারা রসদসল্লাহ আলিয়ালাম বললেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীরা তিনি আরও বলেন কোন এক জামাত আল্লাহর জিকির করতে বসলেই ফেরেস্তারা তাদের ঘিরে ফেলে রহমত তাদের আচ্ছাদিত করে ফেলে এবং তাদের ওপর প্রশান্তি বর্ষিত হতে থাকে আর আল্লা তালা তার নিকটতর ফেরস্তাদের মধ্যে তাদের সম্পর্কে আলোচনা করেন জিকির দুই ধরনের সাধারণ সময়ের জিকির এবং নির্দিষ্ট সময়ের জিকির সময়ের সঙ্গে নির্দিষ্ট জিকির সম্পর্কে আবু হরাই আহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতি নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পড়বে তিন তেত্রিশে নিরানব্বই হবে সুতরাং একশতে পূরণ করার জন্য পড়বে লাহ ইরিক আলা কুল্লিস কদির তার সব গুণা মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় একবার রসুদ্াম আলী ও ফাতেমা রাদিল আলহাকে বললেন তোমরা সোবার পড়বে চৌত্রিশ বার আল্লাহ আকবার ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার সুবাহ পড়বে আবু হুরাই রাদ আলহকে বর্ণিত রসুল সালু ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার পর্বে লাহ ইন ওয়াহুল শরিক আলাহ মুলকু আল্লাহ হামদু বাহু আলা কুল্লিস ইন কদির তার দশজন মুক্ত করার সমান স্বভাব হবে একশটি নেকি লেখা হবে একশটি পাপ মুছে দেওয়া হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে হেফাজত থাকবে এবং তার থেকে অধিক আমলকারী না হলে কেউ তার থেকে বেশি ফজিলত লাভ করবে না আবু হুরান থেকে বর্ণিত রসৌল সাল্লু আলহাম ইরশাদ করেন যে ব্যক্তি সুবহান আল্লাহিউ বিহামদিহি প্রতিদিন একশোবার পড়বে তার সব গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় রসদ সাল্লাহু আলি আলসালাম আরও বলেন দুটি বাক্য রহমানের নিকট অধিক প্রিয় জবানে হালকা এবং পরকালে মিজানের পাল্লায় ভারী হবে তা হল সুহান আল্লাহিউ বিহামদিহি সুহান আল্লাহি আহ আউজিম রসুল সাল্লাহু প্রচুর পরিমাণে দোয়া করতেন আজানের পর নামাজের পর খুদপাতে নামাজে রোজার পরের হজে সর্বদা দোয়া করাকে তিনি নিজের রীতি বানিয়ে নিয়েছিলেন বান্দা কোনো অবস্থাতেই দোয়া পরিত্যাগ করতে পারে না এক দিনের জন্যও না কারণ সে প্রতিটি মুহূর্তে প্রত্যেক কাজে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী কোরআনে বহু আয়াত দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে দোয়া এমন একটি ইবাদত হওয়া সত্ত্বেও মানুষ নিজের সংকটের সময়ই কেবল দোয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আল্লাহর শক্তিমত্তা ও দয়াময়তা ও রিজিক প্রদান বিষয়ে তার সুন্দর সুন্দর নামের অর্থ বুঝতে পারে মসলুম ব্যক্তি জালিমের জন্য বদয়া করতে গিয়ে ইয়া আল্লাহ ইয়া কউই বলে ডাকে কঠিন দুর্দশায় পতিত হলে সে ইয়া রহিম বলে আল্লাহর কাছে রহমত প্রত্যাশা করে রিজিকে সংকীর্ণতা কারো দেখা দিলে ইয়া করিম ইয়া রজ্জাক বলে তাকে ডাকে এভাবে মুমিন বান্দা আল্লাহর কাছে তার যাবতীয় প্রয়োজনের বিষয়ে আশ্রয় চেয়ে নিজেকে নিরাপদ বোধ করে এটাই হচ্ছে বন্দেগি ও আবদিয়াত তাই দোয়া একটি ইবাদত দোয়া করার সময় কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আলাসবেন মালিক রাদিল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলাই বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে জানো প্রত্যয়ের সাথে চায় এভাবে যেন না চায় যে হে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমায় কিছু দাও কারণ এটা তার পছন্দ নয় প্রার্থনায় জোর দিয়ে বলার পর দ্বিতীয় যে বিষয়টি আসে তা হচ্ছে হালাল খাওয়া আবু হুরাই দিল আলহু থেকে বর্ণিত এরপর রসদ্সাল্লু আলাইস্লাম এক ব্যক্তির কথা বললেন দীর্ঘ সফরের কারণে যে ধুলি মাখা হয়ে আছে সে প্রতিপালকের দরবারে হাত তুলে ডাকে হে আমার রব হে আমার প্রতিপালক অথচ তার খাবার হারাম পানীয় হারাম পোশাকও হারাম হারামের দ্বারা তার সামগ্রিক পাথেও তৈরি তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে জলদি কবুলের কামনা না করা রসদাল্লাহুআ আলী আসালাম বলেন কেউ কেউ বলে দোয়া করেছে কিন্তু কবুল হয়নি তোমাদের যে কারো দোয়া কবুল করা হবে যখন সে কবুলের ব্যাপারে তাড়াহুড়া করবে না দোয়ায় বারবার মিনতি করা আব্দুল আবদুল্লাবিন মাসুদ আনহা বলেন রসদু আলিউসালাম যখন দোয়া করতেন তিনবার করতেন আর যখন কিছু চাইতেন তিনবার চাইতেন ব্যাপক অর্থবোধক দোয়া আয়সাদল্ আনহা বলেন রসদাল্লা আলহ আসসালাম ব্যাপক অর্থবোধক দোয়া পছন্দ করতেন এছাড়া অন্য দোয়া করতেন না রসদাল্লু আলিহসাল্লাম নিজের জন্যে ও সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করেছেন রসদাল্লাহু আলি আসালাম বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বদোয়া করো না সন্তানের বিরুদ্ধে হাত তুলো না এবং সম্পদের বিরুদ্ধে প্রার্থনা করো না হতে পারে এমন মুহূর্তে বদদোয়া করেছ যখন কবুল হওয়ার সময় আর আল্লাহ তা কবুল করে ফেলেছেন আবু হুরার দেল আহু থেকে বর্ণিত রসুলসাল্লু আলিউসালাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় কোনো সন্দেহ নেই এক পিতামাতার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া প্রিয় শ্রোতা মণ্ডলী এই রমাদানে এই সিরিজের মাধ্যমে আমরা নবীজিকে আরও একটু কাছ থেকে জানার চেষ্টা করেছি তার জীবনের বিভিন্ন ঘটনা আচরণ দর্শন থেকে আলোচনা করার মাধ্যমে এই পর্বের মাধ্যমে এই সিরিজ শেষ হচ্ছে কিন্তু সারা জীবন আমাদের যে দায়িত্ব ও কর্তব্য জারি থাকবে তা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রসুলের অনুকরণ ও অনুসরণ করা তার অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর অনুসরণ আর আল্লাহর অনুসরণের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতে মুক্তি আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত রসুলের সুন্লতের অনুসারী হয়ে চলার তৌফিক দেন ও সাল্লু আলহ সঈদিন মোহাম্মদ ওয়া আল্লাহ আলি ও আসাল্লাম আলহামদুলিল্লাহি রপিল আলমিন আসসালামু আলাইকুমুল্লাহাত রেইন মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লু অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডবল